বাংলা মানবতা সমাধান শুরুতেই জানাচ্ছি পিস বাংলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে জানাচ্ছি আপনাদের সকলকে আমন্ত্রণ আমাদের আজকে এই সাক্ষাৎকার অনুষ্ঠানে সাক্ষাৎ প্রদান করছেন বিশিষ্ট আলেম মহতারাম শেখ হাসান জামিল আসসালাম ধন্যবাদ মহতারাম আজকে আপনার কাছে আমরা আরও বেশ কিছু বিষয় জানার চেষ্টা করব একজন মুসলিম মানেই তাকে জীবনের সর্বপ্রথম যে বিষয়টির গুরুত্ব দিতে হয় সেটির নাম হচ্ছে তৌহিদ ধন্যবাদ আপনাকে বিশ্বাস করা সুরা এখলাসের মধ্যে যেভাবে দিয়েছেন সেই বিশ্বাসটা নিজের অন্তর মধ্যে দৃঢ়ভাবে পোষণ করা এটাই হচ্ছে তহিদ রবুল আলমিন বলেছেন হেনবি আপনি বলে দিন আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন আল্লাহ এক তার কোনো শরিক নাই এই শরিকের অনেক বিষয় থাকতে পারে অ্যাবাদতের শরিক থাকতে পারে সম্মানের শরিক থাকতে পারে এবং সম্মানের শিরিক হচ্ছে সাজদা কর আল্লাহর জন্য সেখানে আমি আল্লাহর জন্য না করে অন্য কোথাও করলাম আবাদতের শিরিক বিশ্বাসের শিরিক সমস্ত কিছুর ক্ষমতা আল্লাহর এখানে আমি ভাবলাম যে অন্য কারো অনেক ক্ষমতা আছে কোনো কিছু যেতে হলে আমাকে তার কাছে যেতে হবে তাকে মাধ্যম মানতে হবে বিশ্বাস করা এটাই হচ্ছে তহিদ ধন্যবাদ মহতারাম তহিদের মনে হয় আরেকটা দিকও রয়েছে যে আল্লাহ সুবাহ যে সুন্দর নাম ও গুনাবলি রয়েছে সেগুলির ক্ষেত্রে তার সাথে একটা হচ্ছে যেগুলো যেমন রজা খালিক আরমান এরকম অনেক নাম আছে আল্লাহান এই প্রত্যেকটা নামের যে অর্থগুলো এই অর্থের ধরুন অ্যালকোহলিক মানে স্রষ্টা এই সৃষ্টি অন্য কেউ করতে পারে বা অন্য কেউ করেছে বা অন্য কারোর মধ্যে ক্ষমতা আছে তিনি করতে পারেন এই রকম বিশ্বাস পোষণ করা মানে আল্লাহর সাথে শিক করা আর রজাক রিজিক দাতা একমাত্র আল্লাহ সুবাহান তিনি দুনিয়ায় ইচ্ছে করলেই কারো মাধ্যম ছাড়াই রিজিক দিতে পারেন যেমন হজরত মারিয়াম আলহিস্লা সাল্লামকে দিয়েছিল কিন্তু তার ব্যবস্থাটা এমন যে তিনি মানুষকে রিজিক তার কর্ম বা ভিন্নভাবে একটা মাধ্যমের মাধ্যমেই তিনি দেন এটা তার নজাম ইচ্ছা করলেই পারেন কিন্তু এখানে যদি আমি ভাবি যে আমার রিজিকের মালিক উমক তিনি আমার রিজিক দেন তাহলে আমি ওই রিজিকের বিশ্বাসের সাথে আল্লাহর সাথে সিরিক করলাম এইভাবে নানা রকমের আল্লাহ আল্লাহতালার যত গুণগুলো আছে সমস্ত গুণ মধ্যেই যদি আমরা চিন্তা করি যে ধরেন মোয়াইজ আল্লাহ সুবাহন তালার একটা গুনবাচক নাম এই ইজ্জত যিনি দেন মুজিল যিনি মানুষকে অপমান করেন সমস্ত ক্ষমতা তার মালিকুল মুল্ক রাষ্ট্র ব্যবস্থা ক্ষমতা দেওয়ার মালিক তিনি এই জায়গাগুলোতে আমি যদি ভাবি আমার ইজ্জত অন্য কেউ দিতে পারেন আমার সম্মান অন্য কেউ দিতে পারেন আমাকে বে ইজতি অন্য কেউ করতে পারেন একটা জায়গায় যদি আমি এরকম বিশ্বাসটা রাখি সন্তান দেন একমাত্র আব্বাহ আমি যদি ভাবি না অমুকের কাছে গেলে আমার সন্তানের ব্যবস্থা হতে পারে এই সব কিছু মিলিয়ে এটা অসিরিক ধন্যবাদ মহতারাম আপনি বললেন যে সন্তান দেওয়ার মালিকও আল্লাহ সালা সুতরাং অন্য কারো কাছে যদি আমি এই চিন্তা নিয়ে যাই যে তার কাছে গেলেও সন্তান পাব আমাদের সমাজেও এই ধরনের কিছু কালচার রয়েছে মানুষ যখন দাম্পত্য জীবনের বেশ একটা সময় চলে যায় সন্তান পাচ্ছে না হচ্ছে না তখন বলা যেতে পারে কোনো কোনো মানুষ কারো কারো পরামর্শে কারণ আসলে আমাদের মধ্যে একটা মনে করি এটা যে একজন মৃত ব্যক্তি তিনি মৃত তার নিজের জন্যই কিছু করার ক্ষমতা তার থাকে না যখন মানুষ তো একজন মানুষ যখন মৃত্যুবরণ করে এটা হচ্ছে দিনের অন্যতম বড় সত্য সবকিছুই তো সত্য মানে বাস্তবতা যেটা বলছি যেটা আমি নিজে চোখে দেখলেই বুঝি মানুষ মৃত্যুবরণ করার পর তার সারা জীবনের যত কামাই আছে সে কামায়ের পর্যন্ত মালিক থাকে নাহনত করেছেন কবরস্থ হওয়ার পর সাথে সাথে সেগুলো পোকাম যে হাড় আছে সেটাকে মাটিয়ে খেয়ে ফেলে রফকে ফেরস্তায় নিয়ে যায় আমার রইলটা তাহলে মানুষ যেই কবরের কাছে সন্তান চাওয়ার জন্য যায় দেখলে ওই বিভ্রান্তির কারণে দিনের রাস্তা মানে দিনের রাস্তা হচ্ছে দিনই শিক্ষা যার মাধ্যমে আপনি দিন পালন করবেন সেটা যখন থাকবে না আপনি নির্ঘাত দুর্ঘটনায় পড়বেন সহজ কথা এই জন্যই মানুষগুলো এমন লোকদের কাছে যাদের ধান থেকে অবশ্যই আয়ের উৎস খুলে দিচ্ছে বিশাল উৎস এখন তো বর্তমান সমাজে যেমন দিতে পারে না জীবিতা অসম্ভব কখনো এই সম্ভব বিশ্বাস রাখলেই যেহেতু আপনি এই আদমের কারণে আমাকে আপনার এই জায়গা থেকে দূরে সরিয়ে দিয়েছেন আমি কিন্তু ছাড়বো না পিছনে আছি শুধু তার পিছনে না তার জান্নাতে যাওয়ার সামনে পেছনে ডানে চারুদিক থেকে আমি তাকে ঘেরাও করে আমি তাকে জাহান্নাম মুখী করবো আপনি অধিকাংশ কি পাবেন যে তারা আপনার শক্তি আদায় করেন আমার নাফরমানি করে যে মিশন ছিল শৈতানের জাহান নামে পাঠানোর শতানের সবচেয়ে বড়ো মিশন আমাকে আপনাকে গুণাহার করে কিন্তু শয়তান আমাকে ছেড়ে দেয় না এক অক্টো নামাজ আমি পড়ি নাই শৈতান কিন্তু চলে যাবে না এই জন্যই কোনো কোনো আলেম বলেছেন যে শৈতানের মতো শত্রু জগতে আর দ্বিতীয়টা নাই কারণ দুনিয়ার যত শয়তান আছে সমস্ত শয়তানকে ম্যানেজ করা যায় তুমি তার কথা মেনে নাও সে ম্যানেজ হয়ে যায় তুমি তাকে ঘুষ দাও সে ম্যানেজ হয়ে যায় তুমি তার সাথে সদাচরণ করো নরম হয়ে যাও সে ম্যানেজ হয়ে যায় চাপ প্রয়োগ করো ম্যানেজ হয়ে যায় শতান এমন এক শত্রু যে তাকে টাকা পয়সা দিও সরানো যায় না ঘুড় দিয়েও সরানো যায় না তার সাথে সদাচরণ করো সে আরো তোমার উপর চেপে বসবে তার সাথে দুশ্মনী রাখো সে তোমার পেছনে আরো মারাত্মকভাবে ধেয়ে আসবে এমন মারাত্মক শত্রু শয়তান এই শয়তান যে মিশনে ছিল যে আমাকে যার নাম পর্যন্ত না পৌঁছিয়ে সে আমার পিছন ছাড়বে না সেই শানের দায়িত্বটাকে আমি নিয়ে নিচ্ছি না আপনি নিশ্চয়ই জানেন যাহাদিস আসছে যখন কবরবাসীদেরকে কবরে রাখা হয় প্রশ্ন যখন করা হয় আল্লাহ সম্পর্কে রসুল সোল্লা সাল্লাম সম্পর্কে দিন সম্পর্কে ওই তিনটা প্রশ্নের উত্তর যদি তিনি যথাযথ দিতে পারেন তাহলে পরিবেশটাকে আমি কি ভাবছি ওইটা তার জন্য যথেষ্ট নয় দুনিয়ার ফুল দিয়ে তার পূর্ণতা দিতে হবে তাহলে মহতারম সংক্ষিপ্ত ভাবে আমরা বলতে পারি যে এই সমস্ত কবরে স্থাপনা করা এটি সরিয়ত অবশ্যই আশা করি দর্শক শ্রোতা মনোযোগ সহকারে শুনেছেন বিষয়টি বোঝার চেষ্টা করবেন আমরা এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সামনে ফিরে আসব। আশা করি আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 दर्शक श्रोता आरोप আমরা ফিরে এসেছি এই মনোমুগ্ধকর সাক্ষাৎকারে আপনি আগে মৃত্যুর পরে তাদের নিজেদেরই নিজেদের অন্য কে তো করার পরের কথা ধন্যবাদ আপনি নিশ্চয়ই জানেন যাহাদিসে আসছে যখন কবরবাসীদেরকে কবরে রাখা হয় প্রশ্ন যখন করা হয় আল্লাহ সম্পর্কে রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে দিন সম্পর্কে ওই তিনটা প্রশ্নের উত্তর যদি তিনি যথাযথভাবে দিতে পারেন তাহলে আল্লাহ সুবাহ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 অবলম্বন করার কথা আপনাকে বলে আমরা বিনয়ের সাথে দর্শকদেরকে বলবো যে আপনি সুর আল মায়েদার প্রথম কয়েকটা আয়াত একটু ব্যাখ্যা দেখুন তেলবাদ করুন আপনি বুঝুন দিন বুঝুন আমার সামনে তো আখেরাতের বিষয়টা এমন যারা জানেন তাদের কাছে আসুন যেই সংবিধান সেই সংবিধান দেখুন যে আল্লাহ ছাড়া কারোর নামে যদি জবেহ করা হয় সেটা হারাম সেটা খাওয়াও হারাম ওই কাজটা যেমন হারাম ওই পশুটা পর্যন্ত আপনি কত বড় অপরাধ চিন্তা করুন যে পশুটাকে গাইল নামে ভিন্ন কারণে আবার অপব্যাখ্যা আল্লাহর নামেই করি কিন্তু নতুন আবিষ্কার শব্দের এগুলো শব্দের মার পেচ মূল এক এটা পার্থক্য একটাই হারাম জবে করবেন আল্লাহর জন্যই আল্লাহর নামে এটা ইব্রাহিম আলী সাল্লামের কথা মিল্লাত ইব্রাহিমের অনুসারী যদি কেউ হন কেউ যদি নিজেকে মনে করেন যে আমি মিল্লাতি ইব্রাহিমের উপর আছি হজরত রসুল করিম সাল্লা আলি সাল্লাম আমার নবী এই বিশ্বাস যদি কারো থাকে তারও বক্তব্যটা হওয়া উচিত যে আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মৃত্যু সব আমার আল্লাহর জন্যে আরেকটি বিষয় আপনার সাথে জানতে চাই যে আজকে কবর জিয়ারতের নামে দূর দেশে যে সফর করা হয় এটার হুকুম কি হতে পারে কোন স্থাপনার উদ্দেশে যদি সফর করা হয় জায়গা ক্ষেত্রই তিনটা এক হচ্ছে মসজিদুল হারাম মসজিদে নবী মসজিদে আকসা সফর যদি কাউকে করতেই হয় এই তিন মসজিদকে কেন্দ্র করেই করতে হবে ভিন্ন কোনো জায়গার উদ্দেশ্যে সফর করা এটা এই হাদিসের পরিপন্থী কাজ এবং নিশ্চিত করে আমরা বলতে পারি এটা বিদাহ ধন্যবাদ মহাতারাম আপনি সুন্দর জবাব দিচ্ছিলেন আপনার কথায় তাহলে বিষয়টি স্পষ্ট এই ধরনের দোয়া নেওয়া বা দোয়া দেওয়া যে কোনো উদ্দেশ্যে যাওয়া এটি সম্পূর্ণ নিষিদ্ধ এবং গনাহের কাজ হতে পারে ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহেদ কিন্তু তাওহিদ এর বিপরীত একটি বিষয় রয়েছে তাওহিদ যেমন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু যত গুণা আছে সমস্ত গুণা ইচ্ছা করলে মাফ করতে পারেন কিন্তু শিরিক কে আলামিন আলমিন মাফ করার ইচ্ছাই করবেন না এটা বাদ মাফের সাবজেক্ট থেকে এটা বাদ এই জন্যই আল্লাহ অপরাধ বলেছেন সমস্ত অপরাধ ক্ষমার যোগ্য কিন্তু শিরিক তাওকার সাথে যে মখলুক আমি সৃষ্টি করেছি তোমার সেবার জন্যে আমাকে বাদ দিয়ে তুমি যখন সেই মখলুকের প্রেমে পড়ে যাবা ওই অপরাধ আমি কোনো দিন ক্ষমা করব না এই অপরাধের জন্যে অন্তর দিলে লজ্জিত হয়ে সত্যিকার অর্থে ক্ষমা প্রার্থনা করতে হবে যেটার নাম তাওবা এছাড়া মুক্তির কোনো পথ নাই তাই তো হজরতলুকান সুর আলুকমানের মধ্যে তিনি কি বলেছেন আমার ছেলেরা শুনোক বি যাই করো কেন আল্লাহর সাথে কাউকে শরিক করবান কেন তিনি নিজেই কারণ উল্লেখ করছেন ইন্না শিরকাল মুনাজিম এক মারাত্মক অপরাধ সেই মারাত্মক অপরাধের ব্যাখ্যা তরফ বলে আলামী নিজেই দিয়েছেন আল্লাহ শিরিক ছাড়া সব গুণা মাফ করবেন কিন্তু শিরিক মাফ করবেন না এই জন্যে সারা জীবন আমি ন্যাক কাজ করলাম কিন্তু সেখানে যদি শিরিক থাকে তাহলে ব্যাপারটা যেন এমন যা আমি সারা রাত নামাজ পড়লাম কিন্তু দেখা গেল আমি উজুই করলাম না ক্ষমার অযোগ্য এমনই একটা অপরাধ যেটা নামে হলো শেরক তবে সত্যিকারী যদি কেউ আবার সঠিক পথে ফিরে আসে তোবা করে রাস্তা কাছে আশা করা যায় তিনি এটা ক্ষমা করবেন ইনশাআল্লাহ তো আমরা দর্শক শ্রোতাকে সেই পরামর্শই দিব যাদের জীবনে এটি ঘটে গেছে শয়তানের চক্রান্তে পরে আমাদেরকে তৌবা করে সঠিক পথেই ফিরে আসতে হবে তোমার তারা মানুষের জীবনে তো বিভিন্নভাবে শেরক হতে পারে ব্যক্তিগত জীবনে হতে পারে সামাজিক জীবনে হতে পারে আবাদতের ক্ষেত্রে হতে পারে দোয়ার ক্ষেত্রে হতে পারে একটু কিছু দৃষ্টান্ত যদি আমাদের তুলে ধরতেন কিছু আসলে এই তৌহিদের অনুভূতিটা এক মহামূল্যবান সম্পদ এই সম্পদ যেন আমি আমার কোন রকমের অসতর্কতার কারণে যেন না হারিয়ে ফেলিদের আপনাকে কেউ নিবে না ভিন্ন রাষ্ট্রে আপনি পৌঁছতে পারবেন না আপনি সব এয়ারলাইনস টিকিট কেটে বসে থাকেন এয়ারপোর্ট থেকে আপনি পার হতে পারবেন না আপনার পাসপোর্ট ভিসা যদি না থাকে ধন্যবাদ সেই আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যমে যার সম্পর্কে রসুল বলেছেন আগুন থেকে কিভাবে বাঁচবা সেটা তুমি করো আমি জানি না আমি পারবো না কিছু করতে সুপারিশ করতে পারবো প্রশ্ন আসবে যে রসুল না সুপারিশ করবেন এটা কোথায় যাবে সুপারিশ করবেন সুপারিশ করলেই যে কবুল হবে সুপারিশ করলেই যে জাননাতে চলে যাবে সেখানে জান্নাতে নিয়ে যাবেন তার জান্নাতের ব্যাপার কি নিশ্চিত আল্লাহর অনুমতি ছাড়া কে কার জন্য সুপারিশ করতে পারে সম্পর্কে হাজার অমরের কথা বক্তব্য এমন তোমাকে চুমা খাওয়া আমি অমর খাইতাম না যদি রসুলকে না দেখতাম রসুল দেখেছি বলি শূন্য তাদায় করার স্বার্থে আমি খাচ্ছি সেখানে কোথায় হাজির আস্বাদ আর কোথায় ও সমস্ত কবর মাজারের ও সমস্ত দেয়াল সেগুলোতে আমরা চুমু খাচ্ছি স্পর্শ করছি আর ওই জায়গায় পুলিশ থাকে বা মদিনা ইউনিভার্সিটির আমাদের ছাত্র ভাইরা থাকেন অনেকই থাকে সেখানে তারা শিখ হাজি হার্রিক হারিক বলে আগ বাড়া দেয় কেন রসুল সালি সাল্লামের কবরের সামনে আসছেন সালাম দিয়ে সন্ন্যদ যেটা সালাম দিয়ে আপনি স্পর্শ করতে দেয় না আলী সাল্লাম যদি বরকতি হইতো রসুল এ করিম সাল আলী কবরের দেয়ালের বরকতি সবচেয়ে বরকতের জিনিস হতো অথচ সেটাই স্পর্শ করা যাচ্ছে না আমরা আজকে করছিটাকে এই সব কিছু আমার অন্তরের ওই তহেদের জায়গাটায় সমস্যা তৈরি হয়েছে আমি ভাবছি যে সরাসরি আল্লাহ বরকত দেওয়ার মালিক না জালিক আমাকে কারো না কারো মাধ্যম ধরে এখানে স্পর্শ করে বরকত আনতে হবে কেন যে হাত দিয়ে আপনি ওখান থেকে বরকত আনছেন তার চেয়ে কম ক্ষমতা কি আল্লাহর যে এই হাতটা আল্লাহর দিকে আপনি পাততে পারছেন না আশ্চর্য লাগে আমাদের এগুলো দেখলে দৃশ্য দেখলে আমরা কারো দুই হিতাকি ধন্যবাদ আপনাকে আল্লাহ সুযোগ হলে আপনার কাছে আমরা সাক্ষাতে আসব আজকে আমাদের সময় সংকুলন না হয় আমরা এখানে বিদায় নিতে চাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা সুন্দর সাক্ষাৎ আমরা সুন্দর কথাগুলি শুনেছি আশা করি সকলে এই বিষয়গুলি একটু চিন্তা করবেন একটু উপলব্ধি করার চেষ্টা করবেন নিজের জীবনটাকে ইমান দিয়ে সুন্দর করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আহিনাইন আসসালামাইকুম ওরি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 হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর